প্রিয় বন্ধুরা শেষ হলো দূর্নীবার সাংস্কৃতিক কাফেলার কেন্দ্রীয় সঙ্গীত পরিচালক হাউফেজ খায়রুল বাসার দেলওয়ারির কথা ও দূর্নিবার সাংস্কৃতিক কাফেলার প্রতিষ্ঠাতা পরিচালক সারা জাগানো তরুণ শিল্পী দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী হাউফেজ মাওলানা তাহিরুজ্জামানের কণ্ঠে তার প্রথম একক অডিও অ্যালবাম হকের দাওয়া অ্যালবামটির শব্দ ধারণ অশব্দ মাধুর্যতায় ছিল কেবিডি মিডিয়া অ্যালবামটি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা আমাদের সহজেই জানাতে পারেন শূন্য এক আট এক পাঁচ পাঁচ তিন অথবা শূন্য এক সাত তিন এই নাম্বারের কোন একটি নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শূন্য এক এই নাম্বারে সিলেটের সারা জাগানো ইসলামী সাংস্কৃতিক সংগঠন দুর্নিবাস সাংস্কৃতিক কাফেলা অতি সত্তর আপনাদেরকে আরও কিছু মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীতের অডিও অ্যালবাম উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় শ্রোতামণ্ডলী দূর্নীবাস সাংস্কৃতিক কাফেলা পরবর্তী যে অ্যালবামগুলোর পদক্ষেপ নিচ্ছে তা হলো দূর্ণীবাস সাংস্কৃতিক কাফেলার এই তারকা দৃষ্টি প্রতিবন্ধী সারা জাগানো তরুণ শিল্পী হাফেজ মাওলানা তাহিরুজ্জামানের কণ্ঠে তার আরও একটি একক অডিও অ্যালবাম গর্জে ওঠো এছাড়াও রয়েছে দূর্ণীবাস সাংস্কৃতিক কাফেলার কেন্দ্রীয় সংগীত পরিচালক হাফেজ খাইরুল বাসার দেলওয়ার ও কিশোর শিল্পী এইচ এম জিল্লুর রহমানের যৌথ কণ্ঠে আরও একটি মনোমুগ্ধকর না তেরসুলসল্লা আরিক ওয়াসাল্লামের অ্যালবাম প্রিয় নবী মুস্তফা এছাড়াও রয়েছে দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার সম্মানিত পরিচালক শেখ আব্দুল্লাহ আল মনসুরের কণ্ঠে তার একক অডিও অ্যালবাম আমি কলমেরি শৈনি। আমাদের এই অ্যালবামগুলো শোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ